मानूष बोलो निजे पोशाक बदल कर प्राय घंटा समस्त टाको नक्शा जमा कपड़ बनान হ্যাঁ আমাদের পরিবারের দেখাশোনা করতে হয় সম্রাটের মতো এত খরচা আমরা করতে পারব না ওনার তো নিজের রাজত্ব নিয়ে কোন চিন্তাই নেই প্রজাদের বা সেনাদের জন্য ওনার চিন্তা নেই খুবই মানুষ উনি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 শুধুমাত্র যোগ্য এবং বুদ্ধিমান লোকেরাই সেটা দেখতে পায়ের সুতো আমাদের একটা তাঁতের ব্যবস্থা করে দিন এবং কদিন সময় দিন সেরা জামাটা বানানোর যেমন আপনি আগে কোনদিন পরেননি মহারাজ মহারাজ ওনার দুজনকে অনেক টাকা দেয়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 তোমাদের কাজ কি শেষ হয়ে গেছে হ্যাঁ দেখুন এই কথা বলে দুজন দর্জি হাত তুলে তুলে একের পর এক জামা দেখাতে থাকে কিন্তু ওদের হাতে আমার রাজমুকুট হারাবো মহারাজ আপনার নকশার কাজটা ভালো লেগেছে আমরা এটা লাল কাপড়ে করেছি দয়া করে একবার দেখুন আমি ওগুলো পড়তে চাই মহারাজ মহারাজ তাদের আরো কয়েকদিন সময় দেন এবং ঘর থেকে বেরিয়ে যান মহারাজের কয়েকজন লোক তর্জিদের নজর রাখেন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 এই যে দেখুন আপনার পরে থাকা জামাটা খুলে ফেলুন আপনি পোশাকের কোন ভারী অনুভব করবেন না কারণ এগুলো মাকড় সাথে মতো হালকা তাই না মহারাজ এটা সত্যি সুন্দর ভালো হয়েছে শহরের সব মানুষ মহারাজের নতুন পোশাক দেখে এবং প্রত্যেকে বাহুব দেয় মহারাজ সবার প্রশংসা শুনে খুশি হয়ে যান শোভাযাত্রা যখন শহরের মাঝখানে পৌঁছয় এক। যেটা আমাদের নেই তুমি বলতে চাইছো আমার সাহস নেই যদি থাকে যা দেখছো সেটাই বলো মহারাজ তো কিছুই পরেন নেই উনি তো উলঙ্গ মহারাজ এই কথা শুনে অবাক হয়ে যান महाराज लज्जा पे जातेदेष्ट प्रत्येके नतुन जाम मिथ्ये सूनम करहर मानुष कान दें उल्टे गर्भर पीछु पीछु जो अंगरक्षी महाराज जखन हेटे जाए आशेपाशे प्रतिटा मानुष जोरे जोरे हास <स्थाथ>